أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أنسل عليك الكتاب منه آيات محمات هم أم الكتاب موقر متشابهان فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْبٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ اِبْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهِ وَالرَّاسِقُونَ فِي الْعِلْمِ يَكُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا وما يذكر إلا أولو الألباب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهم لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس إِنَّ اللَّهَ لَا يُغْنِي عَنْهُ مَالُهُ وَلَا أَوْلَادُهُ مِمَّا يَكْسِبُونَ إِنَّ الَّذِينَ كَفَرُوا لن تُغْنِي عَنْهُمْ أَمْوَالُهُمْ وَنَعُونَا ذُلًّا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ نُذَرُهُمْ عَذَابًا مُّهِينًا كَمَا ذُكِرَ لِآلِ আল্লাহর কালাম কুরআন মজিদ সরাসরি বুঝে শুনে আমল করার উদ্দেশ্য দার্সল কোরআনে বসার সুযোগ পেয়েছি এই জন্য রাব্বুল আলমিনের আদায় করে কালিমাতুর সুকুর পেশ করছি আলহামদুলিল্লাহ আমি সুরায় আলিমান সাত থেকে এগারো নম্বর আয়াতলাওত করেছি এরশাদ ফরমান যার মধ্যে মধ্যে রয়েছে সুস্পষ্ট আয়াতসমূহ। যা কিতাবের মূল মূল আর অপর অপর কিছু আয়াত রয়েছে সংশয় পূর্ণ যাদের অন্তর বাঁকা হয়ে গেছে যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে তারা অনুসরণ করে ওই মুতা আয়াতগুলোর উদ্দেশ্য হল চেতনা সৃষ্টি করা আর এর অপব্যাখ্যার করা কমা অথচ এই আয়াতসমূহের ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না আর যারা জ্ঞানের ক্ষেত্রে সুগভীর ইয়া কুলুনা আমন্না বিহি তারা বলে আমরা এই আয়াতগুলোর প্রতি ঈমান আনলাম কুল্লুম মিন ইনদি রব্বিনা কে সকল আয়াত হসাত মুহাক্কামাত ওয়া মুতাশাবিহ সকল আয়াত আমাদের রবের রবের পক্ষ থেকেই ওয়া মা ইযাক্কারু ইল্লা উলুল আলবাব জ্ঞানীগণ ছাড়া কেউই উপদেশ গ্রহণ করে না কি হলো 7 নাম্বার আয়াত আল্লাহ সুবহান ই আয়াত নাজিল করেন খ্রিস্টানদের কিছু কিছু অপসৎপ্রথার কারণে তাদের কিছু কিছু মধ্যে তারা কিছু অস্পষ্টতা সৃষ্টি করতে চেয়েছিল পুরান থেকেই তাদের তাদের পক্ষে দলিল তারা নিতে চেয়েছিল ঈসা আলাহি সালাম আল্লাহ ছেলে এই প্রমাণটুকু আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করার জন্য তারা চেষ্টা করছিল করছিল তারা কুরআন থেকেই কোরআন মজিদে ঈসা আলাহি সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন বলেছেন কালিমাতুল তিনি হচ্ছেন আল্লাহর কালিমা কালিমা আল্লাহ আল্লা এই আয়াতটি হল মুতা এর দ্বারা আল্লাহ কি বোঝাচ্ছেন কেউ বলতে পারবে না আয়াতটা তো আল্লাহর আল্লাহর ঈসা আলাহ ইসলামকে বলা হয়েছে এর দ্বারা আল্লাহ কি বুঝাচ্ছেন এটা আল্লাহই জানেন বরং ঈসা আলাহ ইসলাম সম্পর্কে আল্লাহ যা বলেছেন স্পষ্ট মহকাম আয়াতের মধ্যে তার বিপরীত ব্যাখ্যা তারা করেছে তিনি হচ্ছেন শুধুমাত্র আমার এক নিয়ামত প্রাপ্ত বান্দা ইসালাম হচ্ছেন আমার এক নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দা ইনিক আয়াতের মহকাম আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন ঈসা আলাহ ইসলামের দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতোই তাকে মাটি থেকে পয়দা করা হয়েছে আল্লাহ স্পষ্ট করে ঈশা সম্পর্কেই বর্ণনা দিয়েছেন এই মহকাম আয়াতের বিপরীত মুতাসবে আয়াতকে তারা দলিল হিসেবে আল্লাহর কালিমা আল্লাহ রুহের অপব্যাখ্যা করে আল্লাহর সাথে আত্মীয়তা সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল জিদে মজিদে আল্লাহ সুবাহ দুই ধরনের আয়াত নাজিল করেছেন একটা হলো সুস্পষ্ট আয়াত আয়াত আর হল অস্পষ্ট আয়াত সুস্পষ্ট আয়াত হল সেই আয়াতের অর্থ সরাসরি বোঝা যায় কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই সরাসরি বোঝা যায় আর কিছু আয়াতের অর্থ এমন অস্পষ্ট যে আল্লাহ ছাড়া এটা কেউ জানে না আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলেছেন কোরআনদের তফসির চার প্রকারের এক প্রকারের তফসির হল যে আয়াত অর্থ সরাসরি সকলই বুঝতে পারে বিশেষ কোন এলিমের প্রয়োজন হয় না সরাসরি বুঝতে পারে যেমন মনে করেন আপিমুসলা তোমরা সালাদায় করো একটা স্পষ্ট আদেশ না তোমরা ইমান আনো আল্লাহর প্রতি রাসুলের প্রতি এটা স্পষ্ট আয়াত সকলই বুঝতে পারি এর দ্বারা কি বোঝানো হয়েছে তুমি আল্লাহর প্রতি যুদ্ধ করো স্পষ্ট আয়াত সকলেই বুঝতে পারি ও জাহিদুক মাল এবং জানদার আল্লাহর প্রতি জিহাদ করো এটা আয়াতের অন্তর্ভুক্ত স্পষ্ট আয়াত বুঝতে পারে। আরেক ধরনের আয়াত হল আরব বাসিগণ তাদের নিজস্ব বাসা আরবই হওয়ার কারণে পুরানের আয়াতের অর্থ স্বাভাবিক তাদের বোধগম্য হয় বুঝতে কষ্ট হয় কিন্তু আরববাসীগণ তাদের নিজেদের ভাষা আরবি হওয়ার কারণে তারা স্বাভাবিকভাবে এটা বুঝতে পারে তাদের সময়ে যে আরবি সাহিত্যের উৎকর্ষতা লাভ করেছিল কবি সাহিত্যিকগণ তাদের কবিতা এবং সাহিত্যের মধ্যে যেই ধরনের বাঘ দ্বারা তারা ব্যবহার করত যেটা বাংলা ভাষায় তো বাগদারা আছে আছে না যেগুলো সরাসরি ব্যাখ্যাটা স্পষ্ট না পরিষ্কার না কিন্তু বাংলা ভাষীগণ এটা বুঝে ফেলেন এর দ্বারা কি বুঝানো হয়েছে আরব ভাষীগণ কিছু অর্থ স্পষ্ট করে বুঝেন যেমন মনে করুন মাং দা হাওয়া জাদা হাওয়া আরবি গ্রামার পরে আমরা এর অর্থ উপলব্ধি করতে পারবো না মাংজাদ দা হাওয়া জাদা যে চেষ্টা করলো সে সফল সফল হলো এটা আরবি বাঘ দ্বারা দ্বারা তারা কি বোঝানো হয় এটা তারা ভালো করে বুঝে উপহার বিনিময় করো ভালোবাসা বৃদ্ধি পাবে অনেক কথাগুলো এমন তাদের প্রচলিত আছে যেগুলো তারা সহজে তার দ্বারা বুঝে ফেলে সাধারণ মানুষ শিক্ষিত না অশিক্ষিত জন্য। সেইগুলো ব্যবহার করে তারা উপলব্ধি করে বুঝে কোরআনের এমন আয়াতগুলো আছে যেগুলো তাদের নিজেদের ভাষা আরবি হওয়ার কারণে তারা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই সরাসরি বুঝতে পারে আরেক ধরনের ব্যাখ্যা হল যারা বিজ্ঞ আলেম সেই বিজ্ঞ আলেমগনগণ তারা বুঝতে পারেন পুরাণ মজিদের একটি আয়াত তারা তেলাওত করলেন দেখা যায় যে এই আয়াতের সাথে প্রাসঙ্গিক পুরান মজিদে আরো হয়তো পঞ্চাশটা আয়াত আছে বিজ্ঞ আলিমগঞ্জ সেই আয়াতগুলো জানেন জানার কারণে তারা এই আয়াতের সেই অর্থই গ্রহণ করেন যে ওই বাকি সমর্থক প্রাসঙ্গিক যে আয়াতগুলোতে যা বোঝানো হয়েছে তার সাথে সামঞ্জস্য রেখে তারা বুঝেন এর বিপরীত কোন ব্যাখ্যা তারা করেন না কোরআন মজিদের উত্তম তফসির হল কোরআন মজিদের এক আয়াত দিয়ে অন্য আয়াতের তফসির করা কোরআন দ্বারা কোরআনের তফসির যেটা হল উত্তম তফসির আর দ্বিতীয় হল দ্বিতীয় হল কোরআন মজিদের তফসির হাদিস দ্বারা করা এটা করতে পারেন আলেমগন এখানে নিজস্ব কোনো যুক্তি নিজস্ব কোন বুদ্ধি প্রয়োগ করলে ভুল হওয়ার আশঙ্কা থাকে থাকে এই জন্য কোরআন মজিদের তফসির উত্তম হল কুরাণ দিয়ে আর হাদিস দিয়ে হাদিস এটা করতে পারে বিজ্ঞ আলেমগন আলেমগন আর চতুর্থ তফসির হলসির হলো যা শুধু আল্লাহই জানেন আর কেউ জানে না কেউ জানে পুরান মজিদের এর পরের যে তফসির সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না আর সেই আয়াত গুলো কি আয়াতে মুখ জানে না কেউ জানে না আল্লাহ সুবাহ এই পুরান মজিদে মজিদে যে স্পষ্ট আয়াত নাজিল করেছেন আয়াতে মুহাতামাতামাত যার মধ্যে রয়েছে হুকুম সমূহ বিধান যে আয়াতগুলোর মধ্যে রয়েছে মানবজাতির প্রয়োজনীয় সকল আদেশ নিষেধগুলো সেখানে রয়েছে হালাল হারামের বিধান বিধান আবদুল্লাহ ইবনী আব্বাস সৌদি আল্লাহ তালান কামাত সম্পর্কে এটাই বলেছেন যেখানে রয়েছে স্পষ্ট কিছু আদেশ স্পষ্ট নিষেধ নিষেধ রয়েছে হালাল এবং হারামের বিবরণ যেখানে যেগুলোর ব্যাপারে রয়েছে মানুষের সরাসরি মানুষের করণীয় এবং বর্জনীয় সেইগুলো হলো আয়াতে মহকামাজ আর মুাসবে আয়াতের অর্থ সেটাই গ্রহণযোগ্য যেটা এই মহকাম আয়াতের সাথে সামঞ্জস্যশীল সশীল এর বিপরীত কোনো ব্যাখ্যা করার অধিকার নাই সেটা বৈধ নয় বৈধ নয় কেউ করতে পারবে না নিজস্ব কোনো বুদ্ধি যুক্তি খাটিয়ে এর ব্যাখ্যা বিশ্লেষণ করবে এর অধিকার কারো নাই বরং এর প্রতি নিরাপদ বিষয় হল বিষয় হল ইমান আনা وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَاقُلُونَ مَادَا أَرَادَ اللَّهُ بِهَادَ مَثَلَةً يُغْضِلُ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا وَمَا يُغْضِلُ بِهِ إِلَّا الْفَاسْقِينَ اللَّه ماسي موشا بفارچه قدرتمو كنو پرانيرو فما دي بطي لجابت کرن اللَّه جدي کنو موشارو فما پرادان کرن ايمان دارگون কি করেন তারা বলেন এটা তো সত্য আল্লাহ পক্ষ থেকেই তাদের পক্ষ থেকে আর কোনো আপত্তি নাই আল্লাহ মশার উপমা দিতে পারেন তারা প্রতি আর যারা কাফের তারা তখন প্রশ্ন উত্থাপন করে এই কুদ্র এক মশার উপমা দিয়ে কিলা কিলা এর দ্বারা আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন তার এখানে প্রশ্ন উত্থাপন করে আর এক মশার উপমা দিয়ে আল্লাহ একদল মানুষকে হেদায়াত করেন আর একদলকে পদ্রষ্ট করেন নষ্ট আল্লাহ যখন উপমাটা দিলেন দিলেন ইমানদারগণ এর প্রতি ইমান কি আল্লাহ দিয়েছেন এই প্রশ্ন উত্থাপন করে না আল্লাহ দিয়েছেন শুধু এই জন্যই এর প্রতি ইমান এবং এটাকে সত্য বলে বিশ্বাস করে আর কাপের গণ সন্দেহে পতিত হয় এই ক্ষুদ্র এক মশার উপমা দিয়ে কি লাভ আল্লাহ কেন এটা দিলেন এই নিয়ে তারা বিভিন্ন ধরনের ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দিয়ে পদভ্রস্ত হয়ে যায় আর ফাসিক গঞ্জ কেউ পদভ হয় না আল্লাহ দিয়েছেন। মনে করেন অনেক বিষয়ের পছন্ আল্লাহ করেছেন কেন করেছেন এই ব্যাখ্যা করার কি কোন অধিকার কারো আছে আল্লাহ কসম করেছেন তিনের পর্বতের কোসম করেছেন কেন করেছেন। আল্লাহই জানেন আল্লাহ আল্লাহ রাতের কসম করেছেন দিনের কসম করেছেন কসম করেছেন করেছেন তিনি আসমানের কসম করেছেন আর তিনি তারকা সমূহের কসম করেছেন এই সকল কসম কেন করেছেন এগুলোর কোন বিশেষ কোন মর্যাদা প্রকাশ করার জন্য আমরা এটা জানি না না এগুলোর মর্যাদার জন্য নয় আল্লাহ এগুলো বাস্তব আমরা দেখি দেখি আসমান আমরা দেখি তারকা তারকাসমূহ দেখি রাত এবং দিন আমাদের মধ্যে আবর্তিত হয় আমাদের চুকের সামনে বিদ্যমান অনেক কিছুর কোসম আল্লাহ করে মূলত এটার প্রমাণ পরবর্তী বক্তব্যের প্রমাণ পেশ করছেন কিন্তু এর তাৎপর্যটা কি ওটা আমরা কিছু জানি কিছু জানি না এগুলো অন্তর্ভুক্ত আল্লাহ যে আয়াতগুলোর স্পষ্ট কোনো উদ্দেশ্য তাৎপর্য ব্যাখ্যা প্রকাশ করেননি সেই আয়াতগুলো আর যে আয়াতগুলোতে সরাসরি আদেশ করেছেন সরাসরি নিষেধ করেছেন কিছু বিষয়কে হালাল করে দিয়েছেন কিছুকে হারাম করে দিয়েছেন আল্লাহ সুবাহ এই আয়াত সমূহের মাধ্যমে মূলত বান্দার কাছে তার জীবন বিধানকে পেশ করেছেন আর এটা মানুষের প্রয়োজন আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো পালন করা যা নিষেধ করেছেন এতে বিরত থাকা যা হওয়াল করেছেন সেগুলো গ্রহণ করা যা হারাম করেছেন সেগুলো বর্জন করা এতে বান্দার জন্য প্রয়োজন প্রয়োজন আর এই জন্য এইগুলোকে স্পষ্ট করে বর্ণনা করেছেন তোমাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব আল্লাহর কিতাব তোমাদের জন্য যা কিছু হালাল করেছে সেইগুলোকে হালাল হিসেবে গ্রহণ করো আর আল্লাহর কিতাব যা কিছু হারাম করেছে সেইগুলোকে হারাম গণ্য করে বর্জন করো রাসুল্লাহ সাল্লাহলাম আরো বলেছেন হালালটাও সুস্পষ্ট হারামটাও মাঝে কিছু আছে অস্পষ্ট হালাল যেটা সেটা স্পষ্ট আর যেটা হারাম এটাও স্পষ্ট এটা পরিষ্কার সকলেই জানি জানি যে সকল খাবার আমরা খাই হালাল হওয়ার ব্যাপারে আমরা সুনিশ্চিত আমরা জানি এগুলো হালাল আর হারামটাও আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে এইগুলো হারাম আল্লাহর কিতাবে স্পষ্ট করে যেইগুলোর নাম উল্লেখ করে হারাম করা হয়েছে আর এই হারামগুলোর ব্যাখ্যা করে রাসুল উল্লাহ সাল্লাহ আলি আসালাম আরো কিছু নাম এর মধ্যে সংযোজন করেছেন সেইগুলো স্পষ্ট হারাম হারাম কিন্তু যেই বিষয়গুলোর হারাম হওয়ার ব্যাপারে সুস্পষ্ট কোন প্রমাণ নাই আবার এটা হালাল হওয়ার ব্যাপারেও সুস্পষ্ট প্রমাণ নাই এটা হলো অস্পষ্ট। এটাকে প্রে হালালের মতোই সন্তুষ্টির সাথে যেমন গ্রহণ করা নিরাপদ নয় অনুরূপভাবে। এটাকে হারাম বলে বর্জন করাটাও কুফরির নামান্তর নামান্তর কেননা আল্লাহ হারাম বলেন নাই স্পষ্ট করে কেউ যদি এটাকে হারাম বলে সেটা কুফরি হয়ে যাবে বড় ধরনের এটা বিপদ বিপদ এটা কিন্তু খারিজিগণ করে খারিজীগণ তারা নিজেদের পক্ষ থেকে বণরা ইহুদিদের মতো তারা ব্যাখ্যা বিশ্রেঞ্জ করে অনেক কিছুকে তারা হারাম করেছে হারামের তালিকা তারা অনেক লম্বা করেছে ইহুদিরাও করেছিল করেছিল আর খারিজীগণ হারামের তালিকা লম্বা করেছে করেছে কিন্তু আহলুসুন্নবল জামা জামা হক এখানে বাড়াবাড়ি করেন না আল্লাহ যেই বিষয়গুলিকে স্পষ্ট করে হারাম করেননি তারা সেগুলিকে কক্ষণ হারাম বলেন না কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে বাহানা করে হারামের তালিকায় এটা নিয়ে যান না বরং ব্যাপারে হালাল হওয়ার ব্যাপারে যদি অস্পষ্টতা থাকে এখানে নিরাপদ দূরত্বে থাকেন সতর্কতা অবলম্বন করেন নিজেরা কেউ হয়তো এটা গ্রহণ করেন না যেহেতু সন্দেহপূর্ণ এই কারণে এটা গ্রহণ করেন না আর কেউ গ্রহণ করলে তা তাকে নিন্দাও করেন না তাকে নিন্দাও করেন না কারণ যেহেতু এটা হারাম হওয়ার ব্যাপারে কোন সুস্পষ্টাই মানব জাতির জন্য এই কোরআন মজিদকে পেশ করেছেন আর এই জন্য এই জন্য এই মজিদের গুরুত্বপূর্ণ আয়াত সময় বলতে গেলে প্রায় অধিকাংশ আয়াতি আয়াতে মহাকামাতের অন্তর্ভুক্ত মুতা খুবই কম মুসবে আয়াত সমূহের মধ্যে যেমন রয়েছে আমর নহি আদেশ নিষেধ হালাল হারাম রয়েছে কাসাস পূর্বেকার নবীদের যুগের বিভিন্ন কাহিনী কাহিনী বর্ণনাগুলি ইতিহাস আছে আমাদের শিক্ষার জন্য অতীতের অনেক বিবরণগুলো নিয়ে আসা হয়েছে আমি আমি বিজ্ঞ কয়েকজন আলিমের বক্তব্য থেকে শুনেছি যে তারা সুরাই আল্লাহ সুবাহ যে স্পষ্ট করে বলেছেন আয়াতগুলো মূলত আয়াতগুলো বিবরণের আগে পূর্বেকার পূর্বে কিতাবদের বিবরণ আনা হয়েছে আনার পর এই আয়াতগুলো পেশ করা হয়েছে এই কারণে তারা বলছেন এই আয়াতগুলো এই আয়াত নয়। আয়াত্মু আহলে কিতাবদের বিবরণে এসেছে সে তো তাঁদের জন্য এরা কথ বড় পদ ভ্রষ্ট যে এটা আয়াতে মহকাম সুস্পষ্ট আয়াতাম আয়াত্মার বিদান দ্বারা ফাঁসালা না করলে আর কোন সমস্যা নাই একেবারে বিজ্ঞ আলেমেম আমি নাম বলে অনেকে চিনবেন আপনার তার বই এখানে পড়েন উপর আপনার তার বই করেন তার কথা আমি সরাসরি শুনেছি প্রশ্ন উত্তরে সব জবাব একটা বই পড়েন কাজী ইব্রাহিম সেই কাজী ইব্রাহিমের স্পষ্ট বক্তব্যটা এবং এই ব্যক্তি বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম চার জাতি মিলিয়ে একটা ইশতেহার তৈরি করেছে রাষ্ট্রীয়ভাবে যে ধর্মে কোনো জঙ্গিবাদের স্থান নেই মুসলমানদের পক্ষ থেকে বাংলাদেশের যত আলিম আছেন সারা এই কুটি কুটি মুসলমানের পক্ষ থেকে উনি দস্তখত করেছেন এক টেবিলে বসে একজন হিন্দু হিন্দু ঠাকুর আর খ্রিস্টানের পাদি আর বৌদ্ধদের এক বিক্ষুষ আর উনি আর উনি আকিদার উপরেই বই রেখেছেন অত ডাইরেক্ট কুকলি করছেন তো আর এই ধরনের আয়াত দিয়ে উনি উনি ব্যাখ্যা করছেন যেটা আহলে কিতাবদের জন্য আমাদের জন্য নয় এই আয়াত যখন আমাদের পক্ষ থেকে এই লিপলেট প্রচার হচ্ছিল এবং আমাদের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য আসছিল এই আয়াত দিয়ে তখন এর জবাব তিনি এভাবে দিয়েছিলেন দিয়েছিলেন তো অথচ এটা ছিল আয়াতে মহকামাত স্পষ্ট আয়াত আয়াত আল্লাহ সুবাহা হুতায় এই মহকাম আয়াত হল হল মানসুখকারী এগুলো নাসেক আয়াতে মহাকামাত হল নাসেক আর মুতা আয়াত হল মনসুখ এটা হচ্ছে আব্দুল্লাহ আব্বাসের অভিমত তিনি বলছেন মুতা আয়াত হল মানসুখ আর সেগুলোকে মানসুখ করেছে মহকামায়াত কামায়াত সেহেতু যে আয়াত নাসেফ সে আয়াতই হল মূল আর যেটা মনসুখ সেটা নিয়ে গবেষণা করা যাবে না আর মহকামায়াত যদি কেউ ছেড়ে দেয় ছেড়ে থেকে সে কিছুই লাভ করতে পারবে না আল্লাহ সুবাহ তিনি আল্লাহ যিনি নাজিল করেছেন আপনার প্রতি কিতাব যার মধ্যে রয়েছে আয়াত মহকামাত সুস্পষ্ট আয়াত হুন্না কিতাব এগুলি হল মূল মূল বলতে কি মহকামাত এই মুহকামাত আয়াত দুই হল পুরানের মূল আসল আসল উকার আর এই মুহকাম আয়াত ছাড়াও আরো কিছু মুতা আয়াত রয়েছে পুরান মজিদের মধ্যে আয়াত হল দুই ধরনের মসজিদন্নবীতে একজন ওয়াস করছিলেন একজন সাহাবা ওয়াস করতেছিলেন সামনে উপস্থিত সাহাবাগন সেখানে সেখানে তিনি গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি নাসিখ মানসুখ জানো জানো কোরআনের আয়াত সমূহের মধ্যে কোন আয়াতটি না শেখ আর কোনটা মানসুখ এটা কি জানো তিনি বললেন যে না তখন তিনি বললেন যখন তুমি না মানসুখ জানো না তুমি এই আয়াতের তফসিল করে কোরআন দিয়ে এই ওয়াজ করে তুমি নিজেও পদভ্রষ্ট হবে লোকদেরকেও পদ করবে। করবে করবে যে কোরআন মজিদের সেই মুসকাম আয়াতগুলো সেগুলো কোরআন মজিদের মূল এবং মুতা সাবে আয়াতগুলো আল্লাহ নাজির করেছেন কোরআনেরই আয়াত সেগুলো কিজন নাজিল করেছেন এর উদ্দেশ্যটা কি এর তাৎপর্য কি আমরা আল্লাহ সুবাহ এর বিধান এই বা দিচ্ছেন আর যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে জাইগুণ শব্দের অর্থ হল সন্দেহ সন্দেহ একটি অর্থ হল সন্দেহ আরেকটি অর্থ হল বক্রতা যারা সন্দেহ প্রবণ প্রবণ কোন কিছুতেই তাদের অন্তর নাই কোরআন মজিদের এক্ষেত্রে আয়াত করে একটা আয়াত সাংঘর্ষিক তা আরুজে গিয়ে তার সন্দেহ সৃষ্টি করে আর মোহকামার মুাস মুতা সাহেবের আয়াতের মধ্যে তালগুল পাকিয়ে ফেলে ফেলে আর এই তালগুল পাকিয়ে ফেলার কারণে সে মূল মহকাম আয়াত শক্তভাবে ধারণ করে থাকে না বরং তার মধ্যে তখন তখন সেই সন্দেহার কারণে সে মুাসবে আয়াত গুরুর পিছনে লেগে থাকে দিন রাত ওই চিন্তা গবেষণায় পরে থাকে এরদার আল্লাহ কি বুঝিয়েছেন এ এর তাৎপর্যটা কি অনুসন্ধানে গবেষণায় লেগে থাকে এরা হলো এরা হল তাদের অন্তর বাকা হয়ে গেছে অন্তরের একদিন এসে আমার সামনে এই আয়াতটি তেলাত করেন অর্থাৎ আলিমরানের সাত নাম্বার আয়াত আয়াতত করে বললেন যে হে তুমি যখন এমন লোকদেরকে দেখতে পাবে तुझे कुरान मजिदे लूकगुल संपर्क रखबे हादी की बुखारित्ला केर्णित अल्लाह सुबह এই অন্তরের বক্রতা সন্দেহ প্রবণ লোকদের কথা বলছেন যাদের অন্তরে সন্দেহ রয়েছে বক্রতা রয়েছে ফি তাদের অন্তরে আছে সন্দেহ তারা নিশ্চিত এমন এলিম যে এলিমের উপর দৃঢ় বিশ্বাস এবং তথ্যয় জন্মে সেটা তাদের নাই তারা সন্দেহ প্রবণ এক অবস্থার উপর স্থির একটা হতে পারে একজন হতো তার এলিমের গণ্যতার কারণে সে সঠিকটা জানতে পারে যখন সে সত্য জানতে পারল সে তখন বাতিলটাকে বর্জন করলো হকটাকে ধারণ করলো এটা সমস্যা নেই সমস্যা হতে পারে হতে কারো মধ্যে এ ধরনের বিস্তুতি থাকতে পারে কিন্তু যাদের এই পরিপক্কতা আসার পর এরপরও তাদের মধ্যে যখন পরিবর্তন আসে চিন্তার তখন এটা বুঝতে হবে তারা সন্দেহ আমি এই ধরনের লোকগুলোকে চিনি কিছু সংখ্যক যাদেরকে কিছু বিষয়ে যারা আমার কাছে আগে লিখতেন যে এই বিষয়ে ফায় সালাটা কি আমি এটা জানিয়ে দিতাম জানিয়ে দিতাম খারিজি আকিদার কারণে অনেকেরই অনেকেরই মানতেন না মানতেন না কিন্তু এখন তারা এটাকে এমন মজবুত কাউকে ধরছেন আমার চেয়ে আরো বেশি আমি যেটা বলছিলাম তারা যেটা মানেন নাই এখন ওইটাকে আরো মজবুত ভাবে আমার চেয়ে আরো বেশি শক্তভাবে দেখ আমি ওই কথাগুলো বলতে চাচ্ছি না মানে এই ধরনের যে সন্দেহ প্রবণতা যাদের মধ্যে আছে যাদের মধ্যে পরিপক্কতা আসার পর তাদের উলট পালট হয়তা আসে না বুঝতে হবে তাদের এল নাই আজকে যেটা ধারণ করেছেন শক্তভাবে কালকে এটার উপর থাকবেন নিশ্চয়তা নাই আজকে এরপরে আরেকটা পাইবেন পাওয়ার পরে ওইটা ওই ব্যাখ্যা সন্দেহ সৃষ্টি হয়ে যাবে ওইদিকে চলে যাবে চলে যাবেনি এরাই হল মুতা আয়াতের পিছনে পড়ে থাকা লুক আর এদের ব্যাপারে বর্জন করো তবে এরা মুতা আয়াতের পিছনে লাগে কেন উদ্দেশ্যটা কি আল্লাহ বলছেন আল্লাহ আল ইফতে উদ্দেশ্য হল সে হল ফেতনার উদ্বেগ করা বিশৃঙ্খলা সৃষ্টি করা সৃষ্টি করা বিপরজয় সৃষ্টি করা নিজের মতের পক্ষে লোক তৈরি করে আলাদা একটা দল তৈরি করা যেটা আমাদের সমাজের মধ্যেও বিদ্যমান আমাদের সমাজের মধ্যেও এটা বিদ্যমান মনে করেন অনেকগুলো তরিকা আছে আমাদের দেশে আমাদের দেশে এরা মূলত এদের উৎসটা কিন্তু এক এক জায়গা থেকেই শুরু শুরু বাংলাদেশে যদি কৌমি মাদ্রাসার ব্যাপারটা আমি বলি আমি এটার মূল কেন্দ্রটা কোন জায়গায় জানেন দেওবন মাদ্রাসা মাদ্রাসা ভারতের দেওবন মাদ্রাসা সেই দেওবন মাদ্রাসারই শাখা প্রশাখা যা আছে সারা এই ভারতবর্ষে ছড়িয়ে চিঠিয়ে থাকা কৌমি মাদ্রাসাসমূহ সমূহ তারই শাখা প্রশাখা প্রশাখা এই একই উৎস থেকে তাদের শুরু হলেও তাদের মধ্যেই বিভিন্ন দল উপদল বিভিন্ন তরিকা বিভিন্ন এর উদ্দেশ্যটা কি তারা নিজেদের এই দুনিয়া এই চোর মুন এক এই কমি মাদ্রাসা ঋতু মাদ্রাসা ঋতু কিন্তু উনি উনি এক তরিকা বানিয়েছেন বানিয়েছেন উনার ব্যবসা চালাচ্ছেন দল ভারী করছেন আবার আবার হ্যাঁ না আবার আমাদের এইদিকে দেখেন হাবিজুজুরের প্রতিষ্ঠিত দল খেলাফত আন্দোলন আর সেই আন্দোলন থেকে এখন রয়েছে আন্দোলন একটা রয়ে গেছে হইছে এরপরে টুকরা সাইড টুকরা হয়েছে হওয়ার পরে হয়েছে গিয়ে আবার ইসলামী ঐক্যজুট ঐক্যজুটও আবার ভাঙ্গিয়া হয়েছে আরো কয়েকটা মানে এত শাখা প্রশাখা কত ফের কাজে হইল কিন্তু এদের সকলের মূল কি আর প্রত্যেকেই নিজস্ব দলিল দিয়ে এক এক ধরনের এক একজন ব্যাখ্যা বিশ্লেষণ করেন এক এক ব্যাখ্যা বিশ্লেষণ করে আলাদা আলাদা ফেরকা তৈরি করেন এটার উদ্দেশ্য উদ্দেশ্যটা হল প্রত্যেকেরই এই খেতনা সৃষ্টি করা সকলে যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে এই খেতনার সুযোগ থাকতমান আর আসলেই এদেশের মধ্যে তাদের অনেকটা জনসমর্থনও আছে হোক আর বাতিল হোক তাদের উত্তম একটা জনসমর্থন আছে গণবৃদ্ধি আছে তারা সকলে ঐক্যবদ্ধ থাকলে ওই হাসিনাও আর খালেদা তারা কিন্তু এক মঞ্চে বসতে পারে না কখনো যদি বসে তিন দিনের বেশি থাকতে পারে না এরপরই তারা নতুন নতুন তফসিল শুরু করে দেয় শুরু করে প্রত্যেকে নিজের মতের সব পক্ষে আলাদা আলাদা তফসির তৈরি করে আর অধিকাংশই এর মধ্যে কোনো স্পষ্টতা যেমন ছিল আজও আছে হবে। এই ফেতনা সৃষ্টিটা হয় এই মুতা আয়াতের পিছনে ছুটে যত ফেরকাবাদি কাবাদি যত ধরনের ফতোয়া আর যত বিশৃঙ্খলা এসবগুলো মুতা থেকেই থেকেই শুরু মক্কাম আয়াতের মধ্যে কোনো ধরনের বাঁকা অর্থ করার সুযোগ নাই সুযোগ সরাসরি এখানে সরাসরি বাঁকা অর্থ করার আলাদা ব্যাখ্যা বিশ্লেষণ করে সরে যাওয়ার এর অপব্যাখ্যা করার উদ্দেশ্যে মোতাসবে আয়াতের পিছনে তারা কেন যায় কেন যায় অপব্যাখ্যার উদ্দেশ্যে উদ্দেশ্যে তার প্রকৃত তাৎপর্য থেকে সরে যাওয়ার উদ্দেশ্যে ब्धी पक्ष हों विपक्षसुफ अलाईसलम तरह पिता यूब आलामाम के बोले ইয়া আবাতি আবাতি হ্যাঁ আবাতি হ্যাঁ হে আমার পিতা আমার স্বপ্নের এটাই হল্যা কখন কখন যখন তিনি মিশরের মিশরের হলেন আর ওনার পিতা এবং ভাইবোন সেখানে নিয়ে গেলেন ওনার পিতা গিয়ে যখন হাজির হলেন তখন ওই যে স্বপ্নে দেখেছিলেন সুসোবেলায়ুসবেলায় আমি রা আই তো দেখেছি দেখেছি এগারোটা তারকা তারকা চন্দ্র এবং সূর্য আমাকে চেষ্টা করছে ওই স্বপ্নের ব্যাখ্যার কথা বললেন এখানে তো কি ব্যাখ্যা बुजिए आयतर पीछने सन्देह प्रवण बक्यर अभिकारी लोक आयतर ताविल अर्थात ता व्याख्या विश्लेषण पीछने लेगे जागा सर जानु के सर ताताविल करते ইল্লাল্লাহ আর এই আয়াতের মুতা আয়াতের প্রকৃত ব্যাখ্যা আল্লাহ ছাড়ার কেউ জানে না এখানে তাহবিল তো এইখানেও যে আল্লাহ ছাড়া এর ব্যাখ্যা কেউ জানে না মুতাসবে আয়াতের ব্যাখ্যা শুধু আল্লাহ জানেন আগে যে আমি বলেছিলাম আব্দুল্লাহ আব্বাস থেকে চার ধরনের তফসি এটা চতুর্থ তফসিরেখা যেমন আয়াতের ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না এটা এক ধরনের তফসিমা আর যারা জ্ঞানে আমার না বিহি তারা বলে আমরা এর প্রতি মানান লামলাম সুজাকতায় এখানে কোন ব্যাখ্যা বিশ্লেষণ নাই কুল্লম্বিনী মহক্কাময়াত আর মু এসব আয়াত আমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে আমরা এই আয়াত সমূহের প্রতি ইমান আনলাম আনলাম মহক্কামায়াতের প্রতি উপর আমরা আমল করব। আর মুতা আয়াতের প্রতি আমরা ইমান আনবো ইমান আনবো কোথাটা বুঝছেন মকাম আয়াত অনুযায়ী মকাম আয়াতের প্রতি এটা পক্ষ থেকে নাজিল করা আয়াত হিসাবে ইমানও আনবো আমার আয়াতের প্রতি শুধুমাত্র আমরা ইমান আনবো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এর ব্যাখ্যা কি বিশ্লেষণ কি তাৎপর্য কি উদ্দেশ্য কি এগুলা জানার কোন চেষ্টাই আমরা করব না এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওমা উলুল আলবাব জ্ঞানীগণ ছাড়া ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না উপদেশ গ্রহণ করতে হলেও জ্ঞানের দরকার জ্ঞান না থাকলে উপদেশ গ্রহণ করা যায় না ইহুদিগণ ইহুদিদের আলিমগন তারা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করত কিন্তু কিন্তু তারা উপদেশ গ্রহণ না করার কারণে আসলে তারা জ্ঞানী জ্ঞানী থাকতে পারেনিং এদের কি এদের কি হলো তাদেরকে যখন উপদেশ বাণী শুনানো হয় সেখান থেকে তারা পালিয়ে যায় উপদেশ দিলে তখন তারা সেখান থেকে পালিয়ে যায় শুনতে আর চায়না না সহ্য হয় না এরা যেন জঙ্গলি গাদা গাদা ইহুদিদের বড় বড় আলিমদেরকে আল্লাহ বলেছেন কি এরা জঙ্গলের গাদা গৃহপালিত গাদা নয় গৃহ পালিত গাদা হলে না হয়তো কিছু মানুষের কথা বুঝে বুঝে এটা একেবারে জঙ্গলি গাদা গাদা ফারাত বাঁগের বয়ে পালাচ্ছে জঙ্গলের গাদা বাঘের ভয়ে যেভাবে পালায় যারা এমন গাদা তাদের সামনে যখন কোরআনের আয়াত পেশ করা হয় তখন এইভাবেই তারা পালায় পালায় এখান থেকে উপদেশ গ্রহণ করে না জ্ঞানী কারা ইমানদারগণ জ্ঞানী তাদের ইমানের কারণে তাদের সামনে যখন কোরআনের আয়াত পেশ করা হয় তখন তারা মনোযোগ দিয়ে শুনে শুনে আল্লাহ এখানে কি আদেশ করেছেন আমার প্রতি আল্লাহ এখানে কি আমার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করলেন সে মনোযোগ দিয়ে শুনে বুঝার চেষ্টা করে আর যখনই জানলো আল্লাহ তো আদেশ করেছেন আমার প্রতি কাজটা করার জন্য সে সাথে সাথে এই আমল শুরু করে দেয় যখন জানতে পারি এত আল্লাহ আমাকে এটা নিষেধ করেছেন করা যাবে না সাথে সাথে এটা বর্জন করে তারা কারা ইমানদারগণদারগণ আর সে ইমানদারগণই হলেন জ্ঞানী জ্ঞানী আর ইমানদারগণ তারা সে এলিমের অন্য থাকেন থাকেন तर शेष नई चेषा करें ये कारणे आशा जो ना जेने रबर नाफर मानी शस्ति देवेंदय चेष्टा कराते आल्ला आजबे बाचते पे इसक लोक ज्ञानी তুমি বাঁকা করে দিও না আমাদেরকে হেদায়ত করার পর তোমার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করো করো আর নিশ্চয়ই তুমি অতিব দয়ালু দয়ালু আল্লাহ সুবাহ এমন এক বিহের বান দয়ালু যে তার কাছে আশ্রয় চায় তিনি তাকে আশ্রয় দেন যে তার কাছে তার প্রয়োজন পূরণের জন্য দাবি করে তিনি তাকে প্রদান করেন যে রোগাক্রান্ত ব্যক্তি আল্লাহর কাছে সুস্থতার জন্য করে। আল্লাহ তাকে সুস্থ করেন। যে অভাবই আল্লাহর কাছে তার অভাব পূরণের জন্য আল্লাহ তার অভাব পূরণ করে দেন যে বিপদগ্রস্ত ব্যক্তি আল্লাহর কাছে বিপদ মুক্তির জন্য কামনা করে আল্লাহ তাকে বিপদ থেকে মুক্তি দেন যে ব্যক্তি আল্লাহর কাছে হেদায়াত চায় আল্লাহ তাকে হেদায়াত করেন কাছে বান্দার এমন কিছু নাই যে চাইলে সে পায় না তবে তার চাওয়াটা হতে হবে নিরঙ্কুশ আল্লাহর কাছে চাইতে হবে নিরঙ্কুশাবে এই একই বিশ্বাসের সাথে যে আমি এমন সত্যার কাছে চাইলাম যিনি সত্যি অবশ্যই তিনি দিতে পারেন দেওয়ার ক্ষমতা তার আছে আর তিনি এত দয়ালু তিনি আমার প্রতি অনুগ্রহ করেই তিনি দেবেন তিনি যদি যদি কটুর হতেন তাহলে আমরা তার না অবাধ্য হই গা করি এই জন্য তিনি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে রাগান্বিত হয়ে আমাদেরকে তাড়িয়ে দিতেন কিন্তু তিনি তা করেন না তিনি অতীব দয়ালু দয়ালু এই জন্য আল্লাহ সুবাহ আহতলা তার এই দয়ার কারণে আমরা যখন চাই তার কাছে আশ্রয় তিনি আমাদেরকে আশ্রয় দান করেন আমাদের প্রদান করেন এই দোয়াটা এমন এক দোয়া আল্লাহ সুবহান হুতলা আমাদেরকে শিখিয়ে দিলেন রব্বানা বানা লুকে কলু হে আমাদের রব তুমি আমাদের অন্তর সমূহকে করে দিও না অন্তর সহকে তুমি হেদায়াত করেছ আমাকে হেদায়াত না আমার অন্তরকে আর বাকা করে দিও না আর তোমার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করো আল্লাহ সুবাহ আমাদেরকে এই দোয়া শিক্ষা দিলেন রাসুলুল্লাহ সাল্লাই বলেছেন এমন কোন বনিয়দম নাই যার কল আল্লাহর দুই আঙ্গুলের মাঝ কানে নয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়াত করেন যাকে ইচ্ছা পদ করে দেন মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝ বিদ্যমান আল্লাহ যাকে ইচ্ছা তাকে পদভ্রষ্ট করে দেন আর যাকে তিনি হেদায়াত করেন দোয়া করতেন এই দোয়াটির আট নাম্বার আলী ইমরানের আট নম্বর আয়াতের এই দোয়াতের করার সাথে সাথে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন ইয়া মু হে অন্তর পরিবর্তনকারী তুমি আমাদের অন্তরকে তোমার দিনের উপর অটল করে দাও ফল শব্দের মধ্যেই এর প্রকৃত রয়েছে। ফল্ব শব্দের অর্থ কি নড়াছড়া করা এক অবস্থায় থাকে না থাকে না পলট পালট এটা এক অবস্থায় থাকে না থাকে না এটা প্রত্যেকে আমরা বুঝি এখানে বসছি হয়তো বসার সময় মনে করি হয়তো অত্যধিক মনোযোগ ছিল মনোযোগের সাথেই বসেছে একটু করে অন্য চিন্তা মাথায় এসে গেছে ওই তাড়াতাড়ি শেষ হয়ে গেলে কখনো দেখবেন মনে হচ্ছে মনে হচ্ছে সিদ্ধান্ত নিলেন এখন ওই কাজটা করবো উঠছেন রানা দিয়েছেন মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে গেছে না এখন তার দরকার নাই এমনটা হয় না সবসময় সকলেরই হয়েরই হয় এটার নাম উল্লকলায় বহু বছরে পড়লাম কুলু বানা কোন জায়গায় কুলু বিউ আছে আমার অন্তর্কে আর কুলু হলো আমাদের অন্তর্কে সকলের পক্ষ থেকে হে অন্তরসমূহের সমূহের পরিবর্তনকারী তলট পালটকারী নরাচড়াকারী তুমি মানুষের অন্তরকে তুমি নড়াচড়া করো আঙ্গুলের মাঝখানে আল্লাহড়া করেন অটল করে দাও করে দাও সাবি স্কুল তোমার দিনের উপর অটল করে দাও করে দাও এই আয়াতে আমরা দোয়া করলাম হে আল্লাহ তুমি দয়া করে যেহেতু আমাদেরকে হেদায়াত করেছো এই হেদায়াত করার পর আর আমাদের অন্তরে তুমি সন্দেহ সৃষ্টি করো না আমাদের অন্তর গুলোকে আর বাঁকা করে দিও না হেদায়াত থেকে আমাদেরকে আর সরিয়ে নিও না তুমি নিজেই তো দয়া করে আমাদেরকে হেদায়াত করেছো হেদায়াতের পথে নিয়ে এসেছো। আর তোমার পক্ষ থেকে আমাদের যদি প্রতি রহমত বর্ষণ করো আমরা শুধু তোমার রহমত কামনা করি তোমার গজব থেকে বাঁচতে চাই আমাদের আমাদের কাছ থেকে তোমার গজব সমূহ উঠিয়ে নাও আর তোমার রহমতের মধ্যে আমাদেরকে ঢেকে রাখো এই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যদি একটু চিন্তা করি বর্তমান এবং অতীতকালেতকালের অনেক উপমায়ের মধ্যে বিদ্যমান রয়েছে আমাদেরই অনেক সাথীন এসেছিলেন একেবারে শুরুতেই এসেছিলেন তাদের অনেক অনেক তেগ কুরবানি ছিল খেপতে কিন্তু শেষ পর্যন্ত এর প্রতি অটল থাকতে পারেননি এটা বাস্তব নয় এমন কি কেউ পুরোপূর্ণ গাদ্দার হয়ে তানজিমকে করেছেন। এটা বর্তমানের জন্য যেমন এটা যেমন এটা ছিল স্বয়ং রাসুল্লাহ সাল্লু আলী হাসাল্লামের কাছে ইমান আনার পরেও সেই মানের উপর অটল থাকতে পারেনি রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহালামের স্ত্রী উম্মে হাবিবার স্বামী জাহাজ তিনি ইমান এনেছিলেন মক্কায় মক্কায় ইমান এনেছিলেন কঠিন অবস্থায় আর অনেক নির্যাতন এর মধ্যে পতিত হয়েছিলেন এবং এত নির্যাতন কষ্টে পতিত হওয়ার পর তিনি হিজরত করেছিলেন আবসায় নিজের বাড়িঘর পরিবার পরিজন আত্মীয় স্বজন অনেক ছেড়ে গিয়েছিলেন নিজের স্ত্রীকে সাথে নিয়ে সাথে স্ত্রী সহকারে হিজরত করেছেন হিজরত আসলে তো খুবই কষ্টের কিন্তু শেষ পর্যন্ত ব্যবসায় যাওয়ার পর সেখানে যাওয়ার হয়ে যান। স্বয়ং রাসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছে বায়াত নিলেন আর ইসলামের জন্য তিনি হিজরত করলেন করলেন এরপরও ইমানের উপর থাকতে পারলেন না এখনো হয়তো আমাদের অন্তরে আছে। কিন্তু পরে থাকবে কিনা আমরা জানি না জানি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এই দোয়া বেশি বেশি করে পড়তে হবে আল্লাহর কাছে এই কামনা করতে হবে রব পর। আমাদের রহমান আর বাঁকা করে দিও না আর তোমার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করো আর তুমি তো অত্যধিক দয়ালু মেহেরবান আল্লাহ সুবাহার কাছে বেশি দোয়া করা আর সাথে সাথে রাসুল সাল্লামের শিখানো এই দোয়াটি করা হে অন্তর সমূহের পরিবর্তনকারীকারী তুমি আমাদের অন্তর সমূহকে তোমার দিনের উপর স্থির করে দাও করে মজবুত করে দাও দৃঢ় করে দাও এরপর আল্লাহ সুবহান হে আমাদের রব র নিশ্চয় তুমি এমন একদিনে সকল মানুষকে একত্রিত করবে করবে যে দিনের ব্যাপারে কোন সন্দেহ নেই আর আল্লাহ তার প্রতিশ্রুতি এর ব্যতিক্রম করেন না আল্লাহ সুবাহ আমাদেরকে শিখিয়ে দিলেন আমরা দোয়া করলাম আল্লাহর কাছে কি ইন্নাকা রবানা ইয় আল্লাহ জানিয়ে দিলেন কোন সময়ের কোন দিনের যে এমন এক দিনে তুমি সকল মানুষকে একত্রিত করবে যেই দিনের ব্যাপারে কোন সন্দেহ নেই সেই দিনটা কি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় এসেছে এবং আসবে সকল মানুষকে আল্লাহ সুবহান করবেন করবেন সকলকে একত্রিত করবেন এমন একদিনে যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই এই কথাটা আল্লাহ স্মরণ করিয়ে দিলেন কেন আমাদের উপলব্ধির জন্য আমরা আজকে এখন এখানে আছি আমরা এখন নিজে একটা সিদ্ধান্ত নিতে পারি নিজে চিন্তা করে নিজের ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি একবার চিন্তা করি আমার যান মাল দিয়ে আল্লাহর প্রতি জি করব। আবার আবার চিন্তা করি এত বিপদ বিপদ গেলে এই মালও যাবে জোর বাড়িও যায় দুনিয়ার তো আর শান্তিতে গুমাবার জায়গা না পরিবার পরিজনীয় থাকতে পারি না তার উপরে করা যাবে এই চিন্তাগুলো চিন্তাগুলো মাথায় আসে অনেকেরই অনেকেরই আর যেই কারণে এখানে থাকতে দেখা যায় দেখা যায় খুব ভালো সন্দেহ করার মতো কিছু নেই আর কোনো প্রকারে এই জ্ঞান থেকে বের হওয়ার পর সাথে সাথে অন্তর পরিবর্তন হয়ে যায় এরপর বাড়ি থেকে আর ওইখানে গিয়া পরিবর্তন হয়ে যায় অন্তর কিন্তু শেষ কোথায় কোথায় কি এইভাবে ওই বাড়িগরে পরিবার পরিজন নিয়ে আরামায় সে বিলাসে থাকা যাবে যাবে না নির্ধারিত একটা সময় আছে এই সময়ে যে কোনো অবস্থায় আসবে নিরাপদে ঘর বাড়িতে থাকলেও যেমন আসে যুদ্ধের ময়দানে গেলেও আসে যুদ্ধের ময়দানে গেলে ওই সময়টা আগে আসে না নির্ধারিত সময় আসে আসে এটা এমন না যুদ্ধের ময়দানে গেলে হয়তো যাওয়ার কারণে হয়তো ওইখানে জীবনটা চলে গেল এটা এমন নয় নয় ওই সময়টা যদি ঘরে থাকলেও হতো আল্লাহ সুবাহ আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিলেন ওই হাসরের ময়দানের কথা স্মরণ করিয়ে দিলেন তোমরা তোমাদের অন্তর সমূহকে আর মহকাম আয়াতের অনুসরণ করো মুতা আয়াতের পিছনে লেগে থাকো না সেগুলো তাৎপর্য অনুসন্ধানে লেগে থেকো না আর সেইগুলো নিয়ে তোমাদের মাঝে কোন এক লাভ মতভেদ করে নিজেদের মধ্যে বিচ্ছিন্নতা এনো না মকাম আয়াতের স্পষ্ট আদেশ এবং নিষেধের উপর ইমান আনো আমল করো সকলে ঐক্যবদ্ধ থাকো থাকো কারণ তোমরা সকলেই সকলেই একদিন এক ময়দানে একত্রিত হবে সেই দিন আল্লাহলা করবেন তিনি হবেন সেই দিনের একমাত্র বিচারক তার সামনে কিছুই গোপন থাকবে না সেই দিনের কথাটা স্মরণ করুন ইন্নাল্লাহ ইউলিফুল মিয়ান নিশ্চয়ই আল্লাহ তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না তারা লঙ্ঘন করেন না আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদা পরিপূর্ণ হবেই সেই প্রতিশ্রুত সেটা আল্লাহর নির্ধারিত আল্লাহ সেই দিন কায়েম করবেনি সকলকে আল্লাহর সামনে হাজির হতেই হবে একটাতে কেউ লুকাতে পারবে না পারবে কোথাও পালাবার জায়গা থাকবে না থাকবে না আল্লাহ সামনে না না গিয়ে এত হাজার হাজার কোটি মানুষ ওই আগাম থেকে শুরু করে আল্লাহ দেখতে পাবেন না এই ধারণা কেউ করে ভুল করবে আল্লাহ সম্পর্কে আল্লাহ সুবাহ তার প্রতিশ্রুত সেই দিনের কথা শুনিয়ে দিলেন জানিয়ে দিলেন জানিয়ে আমাদের সকলকে একত্রিত করা হবে আমরা আজকে दुनियार कुनू दुनियार कुनू की दुनियार दुनियार दुनिया क्यों जिज्ञासा कर सामने हाजिर आल्ला सामने हाजिर हार बी दिन आल्ला पकड़ाओ कर आल्लामार सकल अवस्था कख की सब रेक এই জন্য এই জন্য আল্লাহ আমাকে যেইভাবে আমি আছি তিনি দেখেন জানেন আমার সব কথা রেকর্ড করেন আর হাসরের ময়দান সেখানে হাজির করবেন আর সেদিন সকল বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহর আদালতে বাঁচার জন্য হাসরের ময়দানে নাধব পাওয়ার উদ্দেশ্যে আমরা যেন ইমানের উপর অটল থাকতে পারি এবং কোরআন মজিদের মোকাম আয়াত আল্লাহ আমাদের প্রতি নাজিল করে যে সুস্পষ্ট নিদান দিয়েছেন এই সবগুলোর চেষ্টা করি চেষ্টা করি এবং এর উপর আমল করি আল্লাহ যা আদেশ করেছেন সে আদেশগুলো মেনে চলি আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করি আল্লাহ যা হালাল করেছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট মনে করি আর হারাম সমূহ থেকে আমরা বিরত থাকি আর মৃত্যু পর্যন্ত যেন সে তৌফিক দান করেন আমিন সুবহান হ্যাঁ হালাল এবংয়ের মাঝে কিছু জিনিস মানে যেটা তোমার যেটার ব্যাপারে তোমার সুস্পষ্ট হালাল হওয়ার ব্যাপারও ডাইরেক্ট নির্দেশ নাই আর এটা হারাম হওয়ার ব্যাপারও ডাইরেক্ট নির্দেশ নাই এমন কিছু জিনিস সেই জিনিসগুলো হলো অস্পষ্ট এর মধ্যে কিছু অস্পষ্টতা আছে এই বিষয়গুলো ব্যাপারেই সুস্পষ্ট নীতি যেটা সেটা এটাকে বর্জন করে থাকাটা এটা উত্তম উত্তম উত্তম আর এটাকে হারাম বলাটা হল সবচেয়ে বিপজ্জনক গ্রহণ না করলে অন্য গ্রহণ করুক এটাকে বাধা দেওয়া যাবে না এমন কিছু বিষয় আছে যেমন এটা বৈধ বৈধ কিন্তু এটা ফরজ না ওয়াজিব না যে কারণে কেউ যদি এটা না করে সে গুণা হবে না কিন্তু অন্য কেউ করলে যদি এটা অপছন্দ করে তাহলে সে গুণাগার হয়ে যাবে এমনকি তার কুকুর পর্যন্ত পৌঁছে থাকবে নিজে করলো না করার ব্যাপারে তার এটা এক্সপিআর আছে তার যেহেতু এটা ফরজ না ওয়াজিব না সে করলো না কিন্তু সে নিষেধ করে নিষেধ করে যে আমি করছি না আর কেউ করতে পারবে না যেমন একটা জিনিস মনে যে আমাদের চিটাগাঙ্গায় কুমিল্লায় যে বড় ধরনের একটা ফেতনা হয়েছে এই বিষয়টা একটা সেই ব্যাখ্যা বিশ্লেষণের সন্দেহজনক পর্যায়ে পর্যায়ে এটা এটাকে সরাসরি হারাম বলার কোন অধিকার সুযোগ কারণ সেখানে এটা হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে এটা হয়ে গেছে। কুরআন মজিদ আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ হারাম জিনিসগুলোকে স্পষ্ট বর্ণনা করেছেন এর বাইরে যা আছে সব হালাত হারামটা নিরূপিত হয় আদেশ দ্বারা আল্লাহ হারাম না। যে জিনিসটাকে আল্লাহ হারাম করেন যেটাকে আল্লাহ হারাম করেন এমন পর্যায়ের যে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে কোন একটা পর্যায়ে থাকতে পারে যেমন মনে করো যে গাদার ব্যাপারে বুড়ার ব্যাপারে যে সন্দেহ একটু সন্দেহ সৃষ্টি হলো প্রথম দিকে তো সেই গুড়া জবাই করা হয়েছে গাদা জবাই করা হয়েছে জবাই করা হয়েছে খাওয়া হয়েছে খাইবারের সময় হুনাইনের সময়ে যে হাদিসের যে বিবরণগুলো দেখা যায় যে সেখান থেকে দেখা যায় যে রাসুল্লাহ যে গৃহপালিত গাদা গাদা নিষিদ্ধ করেছেন জঙ্গলি গাদা না কিন্তু গৃহপালিত গাদা নিষিদ্ধ করেছেন এই পরবর্তী সময়ে ফকিদের মধ্যে এইগুলো নিয়ে এক হয়েছে কেউ বলেন কেউ গুড়া খাওয়া হালাল কেউ বলেন মকরু আবার কেউ বলেন এই ফকিদের এই ব্যাখ্যা বিশ্লেষণ এটা তাদের নিজেদের পক্ষ থেকে এটা হয়েছে দলিল থেকে এটা হয়নি এটাকে ওই মুতা সাবে পর্যায়ে রেখে দেওয়াটাই উত্তম ছিল এটা মকরু এতটুকু বলাটা হতো যেটা অবসন্দনীয় কেউ খাইতে পারে এটা হারাম না আবার হয়তো কেউ নাও খাইতে পারে কিন্তু ডাইরিয়াটাকে হালাল হিসেবে ঘোষণা দিয়ে দেওয়া আর ডাইকে আবার হারাম হিসেবে ঘোষণা এই ধরনের কিছু বিষয় আছে অস্পষ্টতা আছে যেমন খাওয়া হ্যাঁ উবোছর প্রাণীগুলোর উবোচর প্রাণীগুলোর ব্যাপারে অস্পষ্টতা আছে যে পানির সকল প্রাণী হালাল স্পষ্ট হারিস তো পানির সকল প্রাণী হালাল এখন এখন পানির মধ্যে তো হাঙ্গরো আছে এটা তো হিংস্র এটা হালাল কিনা অনেকে একটা করছেন না এটা হতে করছেন না হ্যাঁ মুতা পর্যায়ে পড়তে পারে সন্দেহজনক ব্যবস্থায় পড়তে পারে প্রাণীগুলোর ব্যাপারে ওই পর্যায়ে পড়তে পারে তো এটা স্পষ্টভাবে এটাকে এটাকে হারান তো বলাও যাবে না আর স্পষ্টভাবে ওইটা হালালও বলা যাবে না এই সন্দেহজনক যেগুলো আছে যেমন আমাদের দেশে যেমন কুচিয়া খাওয়া আমাদের দেশে এটা আমরা খাই না কেউ খাই না এটা দেখতে সাপের মতো কুচাটা দেখতে সাপের মতো কেউ খায় না কেউ বলছেন যেহেতু হ্যাঁ আবার কেউ খায় কেউ খায় ওই যে কাঁকড়া কাঁকড়া আমাদের দেশে প্রচলন নাই মানুষ খায় না কিন্তু এটা কেউ বলছেন এটা তো চিংড়ি মাছের মতোই মতোই অনেকে খায় এটা অনেকে এটা খান না আর অনেকে আবার বলেন যে এটা তো কোন হিংস্র প্রাণীয় না আর এটা এটা খাওয়া তো এই নিয়ে যে একটা চরমপন্থায় পৌঁছাটায় পৌষাটা ওটা ঠিক নয় আমি নীল পামারিতে আমাদের আমাদের এক সাথী ইমাম তার মসজিদ থেকে তার ইমামতি চলে গেছে এই কারণে সে জুমার খুদবাই খুদবাই কাঁকড়া খাওয়া বেং খাওয়া আর কুচ্ছা খাওয়াকে সে সে বিভিন্ন যুক্তি দেখায় ওয়াজিব ঘোষণা দিয়ে দিচ্ছে যে এটা হালাল আর এই দেশের মানুষ যেহেতু এই হালালটা খায় না বর্জন করেছে এই জন্য এটাকে খাওয়া এখন ওয়াজিব হয়ে গেছে এই এলাকার বেং যা আছে মানুষকে দেখে দেখে ধরে ধরে অনেক কুচ্ছা ধরে এনে খায় মানুষের মধ্যে যদি একটু এই ব্যাপারে একটা আছে এটা নামের মধ্যে এক মতভেদ হয়েছে পরে মারামারির উপক্রম এক পর্যায়েছে না এই ধরনের কিছু ব্যাপারে স্পষ্ট নাই নাই এখানেও স্পষ্ট থাকুক থাকুক ব্যাপারটা হল একটা পর্যায়ে পৌঁছে যে মুস্কার হারামুন হারাম ওই পর্যায়ে দেখতে হবে যে এই সুপারিটাতে মুস্কার আছে কিনা উপাদান আছে কিনা দেখতে হবে তো যেহেতু গবেষণা করি যতটুকু আমি যেহেতু আমি জীবনে কখনো খাই না আমি একটা ওইটা একটু দেখি মানুষ যারা খায় তাদের মধ্যে যে ওই সুপারির মধ্যে একটা লাল রঙানো থাকে এই সুপারিটা কাঁচা সুপারি খাইলে মানুষের কান মাথা গরম হয়ে যায় যারা খায় তারা বলে তাহলে তো বুঝা গেল এটার মধ্যে নেশা আছে মাথাও গুরে হ্যাঁ তাহলে তো দেখা যায় যে এটার মধ্যে তার মাথাও ঘুরে তার এই অবস্থাটা পরিবর্তন চলে আসে বুঝা গেলা আছে সেহেতু এটা তো তখন ওই নেশার এটা পৌঁছে যাবে আর যদি কোনো সুপারি এমন থাকে যে শুনছি এটাও যে একেবারে সাদা সুপারিপারি এটা খাইলে কিছু হয় না কোন নেশা টেশা কিছু হয় না ওটা তো পানিতে বিজয়ী রাখলেও তার কালার পরিবর্তন হয় না কয়েকদিন হয় না এটা খাইলে মানুষের এই ধরনের কোন প্রতিক্রিয়া হয় না হ্যাঁ সেহেতু ওইটা এমন যদি হয় নেশার উপাদান যদি না থাকে আর গবেষণা করি দেখা যায় যে কোনো সুপারির মধ্যে নেশার উপাদান নাই তাহলে তো ওইটা খাওয়া যেতে পারে মা কাশি রুহু বা কালী রুহু হারামুন যে যা বুদ্ধির বিব্রাব গোটায় যে জিনিসটার পরিমাণে খাইলে। যে জিনিসটা বেশি পরিমাণে খাইলে তার বুদ্ধির বিভ্রাট গোটেট তার মাথার বিচ্ছুতি গোটে তার মধ্যে স্থিরতা থাকে না পরিবর্তন আস এসে যায় সেই জিনিসটাই হারাম ওই জিনিসটার অল্প পরিমাণ হারাপ মান যেমন মনে করো যে কেউ কি কাজ জোরদা খায় আমাদের দেশের হুজুরা তো খায় অনেক হুজুরা খাই হুজুরা খাই হুজুর বরবেক পান সুপারি জোরদার চুল ইত্যাদি ইত্যাদি থাকে থাকে তো এই জোরদা খান জোরদা জোরদার উপাদানটা কি সাদা পাতা তামাক পাতা সেই তামাক পাতার উপাদা তৈরি হয় তৈরি হয় তারা বলেন আমার তো নেশা হয় না এই তারা খান অল্প পরিমানে খান এই জন্য কিন্তু যদি এক কৌটা জোরদা যদি একবার খেয়ে ফেলে হুদুরকে দ্বারা থাকতে পারবে দ্বারা থাকতে পারবে না মাথা ঘুরে মাতাল হয়ে যাবে এই জন্য এটা হারাম পশ্চিমা দেশগুলিতে শীত প্রধান দেশে যারা মদ পান করে এরা নিজেদের শীত থেকে বাঁচার জন্য এটা করে শরীরে একটা উত্তপ্ততা আনার জন্য এবং তারা পরিমিত পান করে আমাদের দেশেরা রাজা পান সুপারি যেভাবে খায় সিগারেট যেভাবে খায় তার ওইভাবেই অভ্যস্ত এই তার কোনো ধরনের বিচ্ছুতি ঘটে তার বুদ্ধির বিভ্রাট ঘটে না মাতাল হয় না কিছু হয় না সে তার নিয়মিত হয়ে গেছে এই পরিমাণে সে খায় তাই বলে কি মদ হালাল হয়ে যাবে যেহেতু তার বেশি পরিমানে মদ পান করলে মাতাল হবেই সে যেই হোক সেহেতু অল্প পরিমাণে মাতাল না হলেও সেটাও হারাম অনুরূপ ভাবে মা আজকারুহু বা কালী রুহু হারামুন এটা কিন্তু হাদিস হয়েছে আর ফতুল বাড়িতে নিয়ে আসা হয়েছে যে এটা ব্যাখ্যা যে কতটুক কোন জিনিসটাকে সুকুর বলা হয় সুকুরের ব্যাখ্যা যে সুকুর নেশার ব্যাখ্যাটা হলো এই যেই জিনিসটার বেশি পরিমাণ খাইলে মানুষ মাতাল হয় তার অল্প পরিমাণ তাও হারাম হারাম সেটারে জোরদা তামাক জাতীয় যা আছে সবগুলো এর মধ্যে পড়ে যারা সিগারেট খায় মাতাল হয় না কিন্তু একসাথে দশটা সিগারেট খাই দেমন লাগে কেমন লাগে একসাথে দশটা সিগারেট টানলে মাতাল হবে এক কৌটা জোরদা খাইলে মাতাল হবে সে তো এসবগুলোই হারাম হারাম হ্যাঁ এটা তো আমি দেখি না এটা তো না জানিও না কিন্তু ওইটা সম্পর্কে জানি না কিন্তু যতটুকু বুঝতে পারি এটা নেশা জাতীয় এটা নেশা জাতীয় এটা বোঝানো হচ্ছে সে তো এটা তো হারাম নেশার মধ্যে যা পড়বে নাম যতটুকুই আসুক যুগে যুগে পরিবর্তন হয়ে কত নাম আসবে কিন্তু ওই নেশার মধ্যে যেটাই পড়বে সেটাই হারাম সেটাই হারাম এটাও না এটাও না এটা হল বন্ডদের বানানো তাদের শয়তানের শেখানো একটা কথা মাত্রই হ্যাঁ এটার কোনো ভিত্তি কোথাও নাই তারা এটা বলে যে রাসুল যখন মেরাজে গেছিলেন তখন রাসুলের সাথে আল্লাহর নব্বই হাজার কথা হয়েছে তিনি মেরাজ থেকে আসার পর ত্রিশ হাজার প্রকাশ করেছেন আর ষাট হাজারই গোপন আছে আর এই ষাট হাজারই বন্ডরা জেনে ফেলেছে এটা আল্লাহ রসুলও জানলেন না এই বন্ডরা সব জেনে ফেলেছে তো এটাই তাদের শয়তানের শিকানু শয়তান একটা কথা মাত্র এবং এটা আল্লাহর বিরুদ্ধে এবং রাসুলের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই নয় তার কাছে তো শয়তান আসে এই জন্য শয়তান যা বলে সেটাই তো এটা ভন্ডদের কোথায় তো আর প্রশ্ন নাই তো সুবাহান কাল্লাহ বিহামদিগা শাহাদু আল্লাহ ইহামটা